আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সলাত ওয়সালাম আলা আশ্ফুল আব্বিয়া ই ও সৈয়দুলমুসলিন নবীনা মোহাম্মদ ইবিনা আবদুল্লাহ ও আল্লাহ আলি ওয়া সাবি আজমাইন আবাদ সম্মর্শক কাছে ও দূরে যে যেখান থেকে পিস টিভি বাংলার আলকুলারের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া জানিয়ে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম আল্লাহ তালার ওসৈয়দ সুর আলকমানে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আদেশ নিষেধ অর্থ নিজের বড়ত্ব প্রকাশ নয় বিনম্রতা আর এই বিনম্রতা বিভিন্ন দিক রয়েছে তার একটা হলো সহিংসতার বিপরীতে অহিংসতা আক্রোশের বিপরীতে ক্ষমা অশোভন আচরণের বিপরীতে শোভন আচরণ এদফা আহসান। আর এটার মাধ্যমেই আপনি মানুষের মন জয় করতে পারবেন ফাইদাল্লাদি বাইনা হামিম শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে আর এটার জন্যই ধৈর্য অর্জন করতে হবে আমরা পরবর্তীতে সৌরালোকমানের ওসিয়াতে ধৈর্য প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ তাল্লা দর্শক আল্লাহ তালা রকম অন্যান্য বিভিন্ন জায়গায় এভাবে একই নির্দেশনা দিয়েছেন এদফা আবিল্লাহ আহসানুসাইয়া আল্লাহ তালা অন্যত্র বলছেন অশোভন অন্যায় খারাপকে উত্তম দিয়ে তুমি প্রতিরোধ করো আমরা প্রতিরোধ করব প্রতিবাদ করব। কিন্তু সে প্রতিবাদের ভাষা হবে আচরণ হবে পদ্ধতি হবে অবশ্যই সহিংসতার বদলে অহিংস অশোভনের বদলে শোভন অন্যায়ের পরিবর্তে ন্যায় একটা অন্যায়ের পরিবর্তে আর অন্যায় করলে দুটো অন্যায় মিলে একটা ন্যায় হয় না দুটো অন্যায় দুটো অন্যায় হয় আমরা পাপি হই দাওয়াত ক্ষতিগ্রস্ত হয় বর্তমান সমাজে অন্যায়ের প্রতিবাদের জন্য নানাবিধ উপকরণ পদ্ধতি আছে যেগুলো সব পাশ্চাত্য জগৎ থেকে আসা এগুলো জায়েজ না জায়েজের ভিতরে আমরা যাচ্ছি না তবে খেয়াল রাখতে হবে এগুলো যাই করি না কেন আল্লাহ তালা আমাদের যে মূলনীতি দিয়েছেন বিনম্রতা এবং সর্বোত্তমকে দিয়ে অনুত্তমকে প্রতিরোধ করা এই নীতি যেন আমরা হারিয়ে না ফেলি আল্লাহ তালা তো দান করুন আমিন সম্মান দর্শক আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য সৎ কাজে আদেশ করার জন্য অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য এই বিনম্রতা এই ভালোবাসা এর পাশাপাশি আমাদেরকে আমরুবিল মারুফ এবং ন্যাহিয়ানিল মুনকারের মারুফ আর মুনকারটাকে বুঝতে হবে এবং কি দিয়ে আমরা মা ও মুনকার চিনব চেনাবো এটা জানতে হবে এখানে আমাদের বড় সমস্যা রয়ে গেছে। মারুফ মানে ভালো মুনকার মানে গর্হিত মা মানে কল্যাণ মঙ্গল মনকার মানে অকল্যাণ অমঙ্গলের কাজ এটা আমরা বুঝি কিন্তু কোনটা ন্যায় ভালো কোনটা অন্যায় গরহিত। এটা কোথার থেকে জানবো আল্লাহ কোরআন করিমে এটা আমাদের জানিয়ে দিয়েছেন এটা জানতে হবে কোরআন থেকে ওহি থেকে সন্না থেকে রসুল্লা সাল্লা হেকমত থেকে আল্লাহ আমাদের রসুল সাল্লাহ আসাল্লামকে দুটো জিনিস দিয়েছেন বলে বারবার কোরআনকে বলেছেন কিতাব অল হেকমা কিতাব মানে কোরআন যা আমরা পড়ি হুবহু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন রসুল জানিয়েছেন আর হেকমা মানে যে প্রজ্ঞা আল্লাহ তালা তা রসুল সাল্লাহ সাল্লামের মনে মগজে দিয়েছিলেন তার কালবে অন্তরে দিয়েছিলেন সেটা তিনি নিজের ভাষায় প্রকাশ করেছেন তার আচরণে কর্মে কথাই ইত্যাদিতে এটাকে আমরা হাদিস হিসেবে জানি আর কোরআন এবং সহি সন্না হাদিস এটাই হল মনকার এবং মারুফ চেনার একমাত্র উপায় আর এটাই হল দিনী দাওয়াতের মূল ভিত্তি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম রস আল্লাহ বারবার বলেছেন তিনি মানুষদেরকে পবিত্র করেন তিনি মানুষদেরকে ভালোর পথে নিয়ে আসেন কিভাবে কীভাবে কিতাবা ওয়াকিহিম তিনি কোরআনের আয়াত পড়ে পড়ে শোনান তাদের কোরআন তিল করে কোরআন দিয়ে দাওয়াত দেন তাদেরকে শিক্ষা দেন কোরআন এবং তার হেকমা তথ্য শুননা কোরআন কিতাব যেটা আল্লাহ নাজুল শিক্ষা দেন আর ওহির মাধ্যমেই তাকে যে অতিরিক্ত জ্ঞান দিয়েছেন যে জ্ঞান তিনি নিজের ভাষায় বলেন এটা দিয়ে তিনি শিক্ষা দেন আর এই দুটোই হল দাওয়াতের মূল ভিত্তি আল্লাহ রসুল সাল্লা কোরআন তাকে অন্য জায়গায় বলতে বলা হয়েছে আপনি বলুন আমি তো তোমাদের সতর্ক করছি আদেশ করছি নিষেধ করছি শুধু ওহির ভিত্তিতে আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন কুল হাদহি সাবিলি আদ ও ইহে আলা বাসিরাত আনা অমানিতা বা এটাই হলো আমার পথ আমি আল্লাহর পথে ডাকছি জ্ঞানের উপরে প্রজ্ঞার উপরে অর্থাৎ ওহির জ্ঞানের উপরে আমি এবং আমার অনুসারীরা সমাজ দর্শক তাহলে মারুফ এবং মনকারের জ্ঞান এবং মারুফ এবং মুনকারের দাওয়াত হবে সম্পূর্ণ অহিবৃত্তি এক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ভুল করে ফেলি আমরা অনেক সময় মানুষদের ভিতরে তাসির করার জন্য অনেক গল্প বলি যেগুলো কোর আন বা হাদিসের গল্প নয় সাহবায়কেরামের কথা নয় পরবর্তী যুগের মানুষদের কথা পরবর্তী যুগের মানুষদের আমরা শ্রদ্ধা করব ভালোবাসবো তাদের জন্য দোয়া করব কিন্তু এক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয় হল আল্লাহ তালা কোর আন কেরেমে রসুল্লা সাল্লাসাল্লাম এবং সাহবায়কেরামগণকে আদর্শ আমাদের অনুকরণীয় আদর্শ বলে ঘোষণা করেছেন পরবর্তী যুগের মানুষগুলো সবাই বুজুর্গ আলেম কিন্তু তাদের এই মর্যাদা আল্লা কোরআন এবং রসুর আসমের হাদিসে দেননি দ্বিতীয় হলো হাদিসের কথা সাহাবায় কেরামের কথা সনদ আছে বিচার করা যায় কোনটা সহি কোনটা বানোয়ার পরবর্তী জামানার মানুষদের বুজুর্গ যারা ছিলেন নেককার আল্লাহর প্রিয় বান্দা বলে আমরা যাদের মনে করি তাদের নামে যত কথা গল্প আছে এগুলোর কোনো সনদ পাওয়া যায় না সত্য মিথ্যা জানা যায় অনেক জাল মিথ্যা কথা মানুষেরা বানিয়েছে সবচেয়ে বড় কথা যে আমরা তাদের নামে যে গল্পগুলো বলি এগুলো অনেক সময় অনুকরণীয় পালনীয় নয় চমক থাকে পালন করা যায় না অমক ব্যক্তি সারা রাত এত হাজারবার দরুদ পড়েছেন আল্লাহ তালায় প্রিয় হওয়ার জন্য রাজত্ব ছেড়ে চলে গিয়েছেন এগুলো একদিকে যেমন ইসলামের নির্দেশ নয় রসুল্লাসমের শোনা পদ্ধতি নয় আর একদিকে এগুলো মানুষ শোনার পরে চমৎকৃত হয় পালন করতে পারে না আমরা অনেক মনে করি এই ধরনের গল্পগুলো মানুষের মনটা নরম করবে সম্বন্ধে দর্শক যে কোরআন এবং সহি সন্না দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম আরবের বর বড় মানুষদের হৃদয়গুলো জয় করে ফেললেন সেই কোরআন এবং সহি সন্না নির্ভর দাওয়াতে অন্য মানুষদের হৃদয় জয় হবে না এই চিন্তা করা আমাদের দরকার কি দ্বিতীয়ত আসলে কে ভালো হলো কে মন্দ হলো এই ফলাফল নিয়ে তো আমার ব্যস্ততা নেই আমি সন্না মোতাবেক সহিভাবে দাওয়াতের এবাদতটা পালন করলাম কি এটাই হলো আমার মূল কথা সমাজ দর্শক এখানে আরও জরুরি একটা বিষয় রয়েছে আমরা কিসের দাওয়াত দেব মারুফ, কোন মারুফটা আমরা আগে রাখব, কোন মারুফটা পরে রাখব। কোন মুনকার আগে রাখব কোন মনকার পরে রাখবো কোরআনের সিয় প্রসঙ্গে আমরা দেখেছি যখন মানুষের ধার্মিকতা শূন্য ব্যতিক্রম চলে যায় আরবের মানুষদের ধার্মিকতা দিন পালন যখন ইব্রাহিম আলী ইসলামের শরিয়াতের বাইরে গেল তখন তাদের ভিতরে একদিকে কুসংস্কার বেদা হাত ঢুকলো আরেকদিকে শিট ঢুকলো আর অনুষ্ঠান সর্বস্বতা ঢুকলো আর এজন্যই তো আলকুরেন রসিক আমরা আলোচনা করছি দিনের মূল ভিত্তিকী আমরা সেই দিকে ডাকবো আমরা অনেক সময় আমরুবিল মা আরর বলতে এক অত্যন্ত সহজ নফলের দাওয়াত দিচ্ছি কিন্তু ওই ব্যক্তি যে অনেক বড় বড় ফরজ করছেন না অথবা বড় বড়ো হারামে লিপ্ত রয়েছেন এটা আমরা ওই লক্ষ্য করছি না অথবা লক্ষ্য করার পরও লজ্জার কারণে আমরা তাকে বলতে পাচ্ছি না একজনকে আমি মুস্তাহাব কাজের দাওয়াত দিচ্ছি কিন্তু ওই ব্যক্তি হয়তো সুৎ খাচ্ছেন ওই ব্যক্তি হয়তো বান্দার হক নষ্ট করেছেন ওই ব্যক্তি পিতা হক আদায় করেননি আমরা হয়তো জানি না অথবা জানলেও লজ্জায় তার সামনেটা বলছি না লোকটা কি মনে করবে তাকে নফল মুস্তাহাবের দাওয়াত দিচ্ছি এটা আমরুবিল মা আরুফ এবং নেহিয়ানেল মুনকারের আল্লাহ তালা নির্দেশিত পদ্ধতির ব্যতিক্রম আর এটা হলো কোরআন এবং সুন্নার নির্ভর না হওয়ার ফলাফল এজন্য আমরা যখন কোরআন করিম এবং রসল্লা সাল্লাহ আলি আসাল্লামের সুন্নাত পর্যালোচনা করি তখন আমরা দেখি আল্লাহ তালার এই ওসিয়তগুলোর ভিতরে আমরা দেখলাম সর্বোচ্চ গুরুত্ব দেবে তাওহিদকে শিরিক মুক্ত এর পরে গুরুত্ব দিতে হবে পিতামাতার মাতার খেদমত মানুষের অন্যান্য অধিকারকে সালাদকে আর কানুল ইসলামকে হারাম বর্জন করাকে এগুলো হবে দিনের মূল দাওয়াত আর বাকি যে বিষয়গুলো আছে মানুষের আদব শিষ্টাচার এগুলোও দাওয়াতের অংশ থাকবে কিন্তু শিষ্টাচারের ভিতরে কি থাকবে লোকমান আলি ইসলামের ওসিয়ত আল কোরআনের ওসিয়তগুলো পরবর্তী আয়াতগুলো তো পর্যালোচনা কর কিন্তু আমরা অনেক সময় এই কোরআনকারিমের এই ক্রমটাকে নষ্ট করে ফেলি তাওহিদের দাওয়াত শিরিক বর্জনের দাওয়াত পিতামাতার মাতার দাওয়াত সন্তান প্রতিপালনের দাওয়াত বান্দার হকের দাওয়াত ওজনে কম না দেওয়ার দাওয়াত ইনসাফ প্রতিষ্ঠার দাওয়াত সবার অধিকার বুঝে দেওয়ার দাওয়াত এগুলো আমাদের দাওয়াতের বিষয় না হয়ে অনেক সময় আমরা অনেক কম গুরুত্বপূর্ণ অথবা মোটেও গুরুত্বপূর্ণ নয় অথবা ইসলামের ভিতরে একান্তই নেই ছোটোখাট্টো মতভেদীয় বিষয় এইগুলোকে দাওয়াতের বিষয় বানিয়ে আর এ কারণেই দাওয়াত ক্ষতিগ্রস্ত হয় আমরা ইসলামটাকে মানুষের কাছে পৌঁছাতে পারি না এই এবাদত পালনের সবাব অর্জন করতে পারি না সময় দর্শক সকল এবাদতই তো আল্লাহকে সন্তুষ্ট করতে করতে হবে এবং অবশ্যই তা রসুল্লাহ সাল্লাহ আসলামের পদ্ধতিতে হতে হবে দাওয়াত নামক এবাদতটারও পদ্ধতি রসুল সাল্লাহ আসসালাম থেকে শিখতে হবে কোরআন থেকে শিখতে হবে সন্না থেকে শিখতে হবে কোন বিষয়ে আল্লাহ রসুল ইসলাম বেশি দাওয়াত দিতেন কোরআন যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে আমরা আল কোরআন ওসিহতে সেগুলো দেখছি রসুল্লাহ সাল্লামের দাওয়াত শুধু একমুখী ছিল না নফল মুস্তাফের দাওয়াত রসুল্লাহ সাল্লামের সন্নাতে আসে বিভিন্ন নফল এবাদতের ফজিলত তিনি বলেছেন কিন্তু এখানেই তিনি সীমাবদ্ধ ছিলেন না বাজারে গিয়েছেন হাত ঢুকিয়ে দিয়েছেন পণ্যের ভিতরে আর্দ্রতা রয়েছে তাদেরকে সতর্ক করেছেন লাইসামিন্না মানা গাছ আমরা কি বাজারে যে ব্যবসায়ীদেরকে ক্রেতার হক বিক্রেতার হক শ্রমিকের হক কর্মচারীর হক কর্মদাতার হক এগুলোকে বুঝে দেওয়ার জন্য দাওয়াত দিচ্ছি যদি দিয়ে থাকি তাহলে আমরা সুন্না মোতাবেক দাওয়াত দিচ্ছি আর না হলে আল্লাহ আমরা সুননার ব্যতিক্রম দাওয়াত দেওয়ার অপরাধ অপরাধী হয়ে যাব আল্লাহ তালা হেফাজত করুন সম্মানত দর্শক সময় হল বিরতিতে যাওয়ার বিরতির পরে আবার ফিরে আসব আপনাদের কাছে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতুন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 एकम्रीमद बुजुन से नीतिमाल जार कारण इसमाम सारा विश्व जनप्रिय हो उठे देखलम मौलिक ज्ञान প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে উইটনেস ডাক বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন বিলাল মাদারী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে पृथ्वी बांगल् अपने निर्वाचित कित बुलुबुल मारामकामर्शे हादीवस्था अपन सकल के शार आमंत्रण जाना देखो बुलुबुल माराम दर्शे हादी शुदुम्री बांगलुगुल मार পরবর্তী রাহমাত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম দাওয়াত করতে হলে সৎকারের আদেশ করতে হলে অন্যায় থেকে নিষেধ করতে হলে আমাদের কি কি যোগ্যতা অর্জন করতে হবে কিভাবে করতে হবে একটু আগে আমরা বলছিলাম আল্লাহ তাল বলেছেন শ্রেষ্ঠ মানুষকে যে আল্লাহর পথে নিজে দাওয়াত দেয় এবং নিজে নেকামল করে আর এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিজেকে যদি আমরা মডেল হিসেবে পেশ করতে না পারি নিজেরাই যদি অন্যায় লিপ্ত থাকি আর ভারতদেরকে ভালো ভালো মুখরোচক কথা বলি এটার দ্বারাই মানুষদের ভিতরে হয়তো আমি ভালো বলে গণ্য হতে পারি দুটো অন্যায় হয় একটা হলে এই দাওয়াতের কোনো প্রভাব থাকে না আর দুই নম্বর আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাই আল্লাহতালা আনকারিমে ইহুদি জাতির ব্যাপারে উল্লেখ করেছেন তারা খুবই সুন্দর কথা বলতেন মানুষদেরকে অনেক নসিহত করতেন ভালো ভালো মন কেড়ে নিওয়ার মতো ভালো কথা বলতেন নিজেদের জীবনে এগুলো বাস্তবায়ন করতেন না এজন্যই আল্লাহ তালা বলেছেন তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো আর নিজেরা করো না অথচ তোমরা কেতাব পড়ো তোমাদের কেতাব পড়ো এটা তো কোনো বিশ্বাসী মানুষের চরিত্র হতে পারে না আল্লাতালা মুমেনদেরকে মুসলিমদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া লেমাতা কলুন কাবুরা মা হে ইমানদারগণ তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না আল্লাহ এটাকে প্রচণ্ডভাবে ঘৃণা করেন যে তোমরা যে কর্ম করো না সেই কথা বলো কর্ম না করে কথা বলার বিভিন্ন পর্যায় আছে মানুষের কাছে দাবি করা অথবা মানুষকে এমন কর্মের দাওয়াত দেওয়া যেটা আমরা করি না এটার অনেকগুলো পর্যায়ে আছে নফল কাজ মুস্তাহাব কাজ আমি করতে পারি না কিন্তু দাওয়াত দিই এটা অবৈধ নয় ভিতরে চেতনা থাকতে হবে যে এটা করতে হবে কিন্তু এমন কাজ ন্যায় কাজ ফরজ কাজ আমি মানুষ করতে বলে আমি করি না হারাম কাজ থেকে নিষেধ করি অনেক কিছু বলি কিন্তু আমি এই জাতীয় বন্যান্য হারামে লিপ্ত থাকি মানুষদেরকে সৎ দুর্নীতিমুক্ত হতে বলে আমি নিজেই দুর্নীতি করি কোনো না কোনো এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ রসুল সাল্লা বলছেন يجاء برجل يوم القيامه فيلقى في النار فتندلق اقطابه ويدور كما يدور الحمار بالرحى فيجتمع عليه اهل النار يا فلان الا استامرنا بالمعروف ونهانا عن المنكر قال كنت آمركم بالمعروف ولا اتي وان عن المنكر واتي قيام تردين اجن মানুষকে ধরে আনা হবে জাহান্নামের ভিতরে ফেলে আগুনে তার নাড়ি ভুড়ি করে বেরিয়ে ঝুলতে থাকবে যেমনভাবে গরু তার ঘানি নিয়ে ঘুরতে থাকে ওইভাবে জাহান নামের ভিতরে নারী ভুড়ি সহ ঘুরতে থাকবে তার এই নোংরা জঘন্য আজাব দেখে জাহান নামের আজাবপ্রাপ্ত মানুষেরাই তার আশেপাশে জমা হবে যে তুমি এখানে কেন তুমি না আমাদের ভালো ভালো কাজের আদেশ করতে খারাপ কাজ থেকে নিষেধ করতে তুমি আমাদেরকে সৎ থাকতে বলতে মুক্ত হতে বলতে ন্যায় বিচার করতে বলতে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে তো তোমার মতো ভালো মানুষ জাহান নামে কেন আর এই দুর্দশা কেন সে কি বলবে কিন্তু আমরও কুমবেল মা আরুফ ওলা আতি আমি তোমাদেরকে ভালো কথা বলতাম ওজন ঠিক করে দাও পিতা মাতার অধিকার আদায় করো ফাঁকি দিও না অফিসে ভালো করে কাজ করো কিন্তু আমি এই ভালো কাজগুলো করতাম না ফরজ দায়িত্ব পালন করতাম না ও আনহাকুমানের মুঙ্কের ও আতি তোমাদেরকে আমি অন্যায় থেকে নিষেধ করতাম দুর্নীতিকে নিষেধ করতাম অশালীনতা থেকে নিষেধ করতাম আমি মানুষের হক নষ্ট করতে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই এই অন্যায়গুলো করে ফেলতাম আর এই জন্যই আজকে এই কঠিন শাস্তি আল্লাহ তালা আমাদের হেফাজত করুন সমাজ দর্শক কাজেই দাওয়াতের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত কর্মের কয়েক প্রকারের তাসির রয়েছে একটা হলো আমরা দাওয়াত দেব এবং নিকামল করবো এটা আল্লাহ নির্দেশ দ্বিতীয় হলো নেক আমল করার পাশাপাশি দাওয়াত দিলে এই দাওয়াতটা ফলপ্রসূ হবে উপকৃত হবে আল্লাহর সাথে আমাদের যে মহা বাণিজ্য এটা সফল হবে মানুষ আমাদের দাওয়াত গ্রহণ করবে তিন নম্বর হলো আমরা যদি এমন করি যে দাওয়াত দি অথচ আমরা অন্যায় লিপ্ত থাকি যে কর্মের বিরুদ্ধে বলছি যেটা হারাম বলছি সেটাই নিজেরা করে ফেলি অথবা যে ফরজ দায়িত্বগুলো পালন করি না এক্ষেত্রে এটা আমাদের জন্য মহাভয়ঙ্কর পরিণতি ডেকে আনবো সম্মানত দর্শক দিনই দাওয়াতের একটা মৌলিক নির্দেশনা রসুলল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম আমাদেরকে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম যখনই কাউকে দিনের দায়িত্ব দিয়ে পাঠাতেন হাদিস সাহেব এসেছে মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম কাউকে যখন দিনই দায়িত্ব দিয়ে পাঠাতেন তিনি কি বলতেন বা ইয়াসিরু ও ছোট ছোটো ছোটো কয়েকটা কথা বা মানুষদেরকে সুসংবাদ দেবে ওলা তোনা ফেরু তাদেরকে হতাশ করে ফেলো না হতাদেরকে নিরাশ করে ফেলো না তাদেরকে বিমুখ করো না ইয়াসেরু ওলা তো সহজ করো কঠিন করে ফেলো না সম্বন্ধে দর্শক বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে আমরা যারা দিনের দায়ী তারা অনেক সময় রসুল্লা সাল্লা সাল্লামের সুন্না নির্দেশিত দাওয়াত নামক এ পালনের। এই বিষয়টা মনে রাখতে পারি না আমরা পাপের কথা বলবো পাপের ভয়ঙ্করত্ব বলবো কিন্তু পাপিকে হতাশ করতে পারবো না তাকে সুসংবাদ দেব আল্লাহর মাখফুরাতের দরজা খোলা আছে আমরা সবাবের কথা বলবো পুণ্যের কথা বলবো কিন্তু এমন কিছু করব না যে পুণ্যের লোবে সে এমন হয়ে গেল দিনের ব্যাপারে বেপর হয়ে গেল দিনটা তার জন্য কঠিন হয়ে গেল তার জন্য দিনকে কঠিন করে তুলবো না কঠিন বিভিন্নভাবে আমরা করি কখনো কখনো আমরা দিনের ছোট ছোট এ বাদতবন্দেগি বা বিভিন্ন দল গ্রুপ কেমনভাবে বলি যে তুমি সালাত তাদাই করো সিয়াম পালন করো যতই করো আমাদের এই দলের এই গ্রুপের এই কর্মটা তুমি যতক্ষণ না করবে বাঁচার আশা নেই আমাদের এইটা নোহনবীর নৌকা তুমি যতই বাদতবন্দিগি করো আমার এই দলে ঢুকতে হবে আমার এই গুরুর অধীনে যেতে হবে আমার এই নেতৃত্বের আন্ডারে আসতে হবে কোনো না কোনোভাবে আমরা আসলে কেউ দিনের দাওয়াত দিচ্ছি কিনা সন্দেহ প্রত্যেকে তাদের দল বা ব্যক্তিগত ইশতেহাদের প্রতি দাওয়াত দিয়ে থাকি এটা দিন কঠিন হয়ে যায় আমরা মানুষদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বলছি যেটা কঠিন আমরা যদি বলতাম যে তুমি কোন রকম লেখাপড়া শেখো তাহলেই চলবে তা আমরা বলতে না আমরা যদি বলতাম তুমি ইমানটাকে সহি আল্লাহ যেগুলো অসহাত করেছেন এগুলোর দাওয়াত আমরা দেবো কোরআনে আল্লাহ যেগুলোকে মূল বানি সিনেগুলোর দাদ তুমি সালাত আদায় কর ইমান সেরকো বান্দার হক পালন করো হালাল উপার্জন করো ইনশাল্লাহ জান্নাতে যাবে এটা আমরা বলছি না সময় দর্শক আল্লাহর দিন কত সহজ আল্লাহর প্রেম অর্জন করা কত সহজ এটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি আল্লাহর সাথে বান্দার লেনদেন সবচেয়ে সহজ দুনিয়ার মানুষকে খুশি করতে গেলে আমরা কষ্ট পাই দুনিয়ার মানুষ সহজে খুশি হয় না আর আল্লাহ তাল্লাহ সহজেই খুশি হন ইদা তাকার রবা ইলাই আবদি শিবরানা আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত আগিয়ে আসে আল্লাহ তালা বলছেন আমি তার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা হেঁটে আসে আমি দৌড়ে চলে যাই আল্লাহ একবার বান্দা এক বিঘত এগিয়ে আসে অর্থ যুবক ছেলে চিন্তা করছে অনেক অন্যায় করি অন্তত সালাতটা শুরু করি বয়স্ক মানুষ চিন্তা করছেন অনেক অন্যায় করি অন্তত এই অন্যায়টা বাদ দিই একবিগত এগিয়ে আসে আল্লাহ এক হাত এগিয়ে চলে আসেন তার জন্য আরও এগোনো সহজ করে দেন বান্দা হেঁটে হেঁটে আসে যুবক ছেলে তাই তো হতে পারবো একটু একটু করে এক পাগোয় একটু পারি একটু পারি না আল্লাহ তারা দৌড়ে চলে আসেন বয়স্ক মানুষ অনেক পাপ করেছেন বুঝতে পারেন অন্যায় হয়েছে পারবো একটু একটু এগোতে চেষ্টা করেন আল্লাহ দৌড়ে চলে আসেন তার জন্য আল্লাহর প্রিয় হওয়া আল্লাহর অলি হওয়ার পথকে সহজ করে দেন বান্দার চেষ্টা বান্দাকে তো আল্লাহ ভালোবাসেন প্রেম করেই সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষ সন্দেহ করে যে কারণে মানুষ মানুষকে পর দুষ্ট হতে পারে না আল্লাহ তাল্লাহ তো সন্দেহ করেন না আল্লাহ বান্দার মনের কথা জানেন মনের আবেগ জানেন বান্দা যখন অন্তর থেকে বলে যে আল্লাহ ভুল করেছিলাম মাফ করে দাও আর করবো না অন্তর আল্লাহ দেখছেন সহজেই আল্লাহ মাফ করে দেন বান্দার চেষ্টা আবেগ আগ্রহ দুনিয়ার সব কাজে যোগ্যতা লাগে ভাই কিন্তু আল্লাহর প্রেম অর্জনে অতিরিক্ত কোনো যোগ্যতা লাগে না আল্লাহ যে বান্দাকে যতটুকু যোগ্যতা দিকে তৈরি করেছেন এর ভিতরে সেই মানটাকে বিশুদ্ধ করবে তাকু অর্জনের চেষ্টা করবে এটাতেই তো সে আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি হালাহিম ওলাহমি আহজানুন আল্লাহ দিন আহানু ওয়ানুয়া খুন আল্লাহর প্রিয়দের আল্লাহর উল্লিদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা নেই তাদেরও দুটো মাত্র গুণ আছে ইমানটা বিশুদ্ধ হবে তাক কটো হবে সবই সাধ্যের ভিতরে কাজে আল্লাহর দিন সহজ আমরা অনেক সময় এটাকে কঠিন করে ফেলি একটা যুবক ছেলে মসজিদে ঢুকেছে সালাতে দায় করতে সুন্নত পড়েনি টুপি মাথায় দেয়নি আমরা অনেক বকা চোখা করি কিন্তু সালাতে না গেলে বকা চোখা করি না বিষয় তো উল্টো হওয়ার দরকার ছিল যুবক ছেলে অগণিত যুবক সালাতে যায়নি ও টুপি না নিয়ে গিয়েছে অথবা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে গিয়েছে অথবা একটা খারাপ দেখতে শার্ট নিয়ে গিয়েছে লম্বা হেপি চুল নিয়ে গিয়েছে কিন্তু মসজিদে তো গিয়েছে এত বড় কাজ করেছে যেটা না করলে আল্লাহর খাতা থেকে নাম কাটা চলে যেত নফল পড়েনি সুন্নত পড়েনি রবিমাথায় দেয়নি আপনি তাকে আদর করে ওসিয়াত করতে পারেন কিন্তু রাগ করতে পারেন না দিনটাকে কঠিন করে দেবেন না আল্লাহ রসুল সাল তাই বলছেন বাফিরু সুসংবাদ দাও সবাইকে মহাপাপে লিপ্ত তাকে বলো যে না তোমার জন্য দরজা খোলা আছে सुसंबाद माने प्रतारणा रही सुसंबाद मान आल्ला जो सठिक दरजा आईटा बोला सम्मानित दर्शक सुसंबाद और प्रतारणार्दे पार्थक्य क्यवर्ती पर्व आलोचना करार इच्छा रेखे एखने शेष करवर्ती पर्त आल्ला भलो रखनी आशा करसीमा तो फीक्ला सल अल्लाह मुहम्मदी वलि वी आजमीन असलम वरम्ला वरक করহ সোচি সহ বিসি আপি না সোহ্লা শুমো হো হম অলমিয়াও في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 প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে বিস টিভি समय भवर दुनिया भी क्या करबिया भी किसी दाय दायित्व आगे पालन कर जा